মানবতার সমাধান এলিমিনেট মডেলস গু লন সামিপ্ট গো ব্যাক টু ইয়ার স্ক্রিপ্ট গো The concept of God in Hinduism, the Quran is the most positive. Every day, more than 3,000 fetuses are being aborted in India after the identified that they females. According to the statistics of 1996, US Department of Justice, 2,730 women are being raped every day. Every 32 seconds, one woman is being Ra raped. been raped until the time I am here. Islam has the solutions to the problems of the West. قرأ <تصفيق> আমি একজন অমুসলিম নন মুসলিম আমার প্রশ্নটা হলো যে আমাদের এই পৃথিবীতে কেন এত ধর্ম সৃষ্টি হয়েছে আমাদের চারপাশে এত বেশি ধর্ম কেন শান্তির জন্য জ্ঞান আর বিজ্ঞতার প্রয়োজন ধন্যবাদ ভাই একটা প্রশ্ন করলেন যে পৃথিবীতে এত ধর্ম কেন এটা প্রথম প্রশ্ন আর তারপর একটা মন্তব্য করলেন যে শান্তি মানবতার সমাধান এটা পৃষ্টিভির স্লোগান শান্তির জন্য প্রয়োজন জ্ঞান আর বিজ্ঞতা আমি আপনার সঙ্গে একমত আপনার প্রশ্নের প্রথম অংশটা নিয়ে যদি বলি যে পৃথিবীতে কেন এত বেশি ধর্ম আমাদের বুঝতে হবে যে সর্বশক্তি মান ঈশ্বর আমাদের স্রষ্টা আল্লাহ পাঠিয়েছেন মাত্র একটা ধর্ম আল্লাহ পবিত্রক্রণে বলেছেন সুরা আল ইমরান तीन समर्पणी पृथ्वी जमन धरें आदम इब्राहिम्मद उन्नारा सबा शांति मानुष के एक शिक्षा दिए आल्ला आत्मसमर्पण कर এখন আরবি ভাষায় যদি কেউ আল্লাহর্পণ করে তাহলে তাকে বলা হয় মুসলিম আর ইসলাম এই যার মানে শান্তি এর আরেকটা মূল আরবি শব্দ হচ্ছে সিল্ম যার মানে আল্লাহ তালার কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করা তাহলে এক কথা ইসলাম মানে আল্লাহ তালার কাছে আত্মসমর্পণের মাধ্যমে শান্তি অর্জন করা তাহলে আমাদের স্রোসটা আল্লাহ তালা थ बदलान्यापारे आल्लाकरण नंबर সময় বদলানোর সাথে সাথে এই আল্লাহর এই আসমানিক কিতাব বদলে গেছে যখন কোন কিতাব বিকৃত হয়ে গেছে আল্লাহ নতুন রসুল পাঠিয়েছেন আর নতুন কিতাব এইভাবে অনেকদিন চলেছে তারপর আল্লাহ পাঠালেন সর্বশেষ মোহাম্মদ বলেছেন যে আল্লাহ তালা এই পৃথিবীতে এক লক্ষ চব্বিশ হাজার নবিরাসুল পাঠিয়েছেন পবিত্রকরণে মাত্র পঁচিশ জনের নাম বলা হয়েছে অন্যদের নাম আমরা জানি না হতে পারে একজন প্রশ্ন করেছিল আপনি কি মনে করেন একজন হিন্দু আমাকে এই প্রশ্নটা করেছিল আপনি কি রামকে আল্লাহর মানেন অথবা শ্রীকৃষ্ণকে কি আল্লাহ রাসুল বলে আপনি আমি আমি আমি বলবো নামটা হাদিসে উল্লেখ করা নেই জানি জানি না। না হতে পারে অথবা নাও হতে পারে নিশ্চিত করে বলতে পারছি না তবে এ কথাটা মানতে হবে যে সব নবী রাসুল এসেছেন নবী মোহাম্মদের আগে তারা ছিলেন সেই সময় আর সেখানকার মানুষের জন্য তাহলে রাম যদি আল্লাহ রাসুল হয়েও থাকেন যদি কৃষ্ণ বা কানাডায় বা ইংল্যান্ডে পৃথিবীর যেকোনো জায়গায় তারা মানবে সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম এবং সর্বশেষ চূড়ান্ত আসমানি কিতা পবিত্র আল্লাহ আমাদের কথা দিয়েছেন ज्ञानता दिए शांति अर्जन करा जाए कार्रस्टा আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই তার আগে বলি যে আমি আপনার একটা লেকচারের ভিডিও দেখেছি হিন্দু ইসলাম আপনার কাছে আমার প্রশ্ন একজন অমুসলিমের জন্য অর্থ বুঝে বেদ পড়া কি গুরুত্বপূর্ণ অর্থ পড়ার গুরুত্বই বা কি কি আর এটা আবশ্যক যে সব অমুসলিমকে পড়তে হবে বোন খুব সুন্দর প্রশ্ন করেছেন যে হিন্দু ধর্মগ্রন্থ অর্থ বুঝে পড়াটা কতখানি জরুরি আমি এখানে লেকচার দিচ্ছি আল কোরআন কি বুঝে পড়া উচিত বোন আমার ভিডিও ক্যাসেট আপনি দেখতে পারেন ডিভিডি similarities between Islam and Hinduism अनुरोध शेखान जाते हिंदूरा बेद पढ़ते जो तब वेद पढ़े सृष्टिकर तार যখন হিন্দু ধর্মগ্রন্থ গুলো পড়বেন হিন্দু ধর্মগ্রন্থ বলছে উপনি দেখবেন উপনি ছয় অনুচ্ছেদ নয় না সর্বশক্তিমান ঈশ্বর তার কোনো প্রভু নেই কোন বাবা মা নেই সৃষ্টিকর্তার কোন বাবা নেই তার কোনো মা নেই সূত্র উপনিষদে আছে চার অনুচ্ছেদ উনিশ সর্বশক্তি সংস্কৃত প্রতি সেটা সূত্র উপনিষদ বলছে অধ্যায়ন নম্বর চার অনুচ্ছেদ উনিশ বলা হয়েছে না তস্য প্রতিম আস্তি সর্বশক্ত কোন প্রতিমূর্তি নেই তার কোনো ছবি নেই কোন পেন্টিং নেই কোন পোর্ট্রেট নেই কোনো ভাস্কর্য নেই কোনো মূর্তি নেই কোনো প্রতিমা নেই শুধু সুর করে পড়াটা না ইনশাল আপনি আসবেন আর ইনশাল আপনি স্রেষ্টার কাছে আত্মসমর্পণ করবেন হিন্দু ধর্মগ্রন্থ পড়লে দেখবেন সেখানে নবী মোহাম্মদ কথা বলা হয়েছে আমি অনেক রেফারেন্স দিতে পারি সেখানে সর্বশেষ ও চূড়ান্ত নবী মহাম্মদ সাল্লি সাল্লাম সম্পর্কে ভবিষ্যৎবাণী করা হয়েছে ভবিষ্যপুরানা পড়লে দেখবেন পর্বতিন খন্ড তিন অধ্যায় তিন অনুচ্ছেদ পাঁচ থেকে আট এখানে এটা আছে ভবিষ্য পুরানা পর্বতিন খন্ড তিন অধ্যায় তিন অনুচ্ছেদ 10 থেকে সাতাশ বলা হয়েছে মোহাম্মদ সাল্লাম আসবেন এছাড়াও আছে অথর্ব বেদে কুন্তব সুক্তা গ্রন্থ নম্বর বিশ অনুচ্ছেদ একশো পরিচ্ছেদ এক থেকে চোদ্দ এছাড়া নবীর কথা আছে অথর্ব বেদে গ্রন্থ নাম্বার বিশ অনুচ্ছেদ একুশ পরিচ্ছেদ ছয় এভাবে আমি অনেক রেফারেন্স দিয়ে যেতে পারি যেখানে বলা হয়েছে সম্পর্কে তাকে বলা হয়েছে আহম্মদ আহম্মদ মানে যিনি প্রশংসা করেন নবীর কথা অনেক জায়গায় আছে যদি আপনি পড়েন উত্তর মন্ত্র নাম্বার এক এখানে বলা হয়েছে আহম্মদ মোহাম্মদ তারপর দেখবেন ইন্দ্র অধ্যায় নাম্বার দুই অনুচ্ছেদ কথা বলা হয়েছে তারপর আছে এছাড়াও প্রশংসনীয় নারসংসা মানে যে মানুষটা প্রশংসনীয় যদি এটা আরবি সেটা হবে মুহাম্মদ। তাহলে মোহাম্মদ সাল্লা সাল্লামকে বলা হয়েছে নারসংসা অনেক জায়গায় আছে ঋগ্দ গ্রন্থ নম্বর এক অনুচ্ছেদ তেরো द उन्नीस हिंदू धर्मग्रंथ रेफरेंस दीखने मुहम्मद सलाम सम्पर् भविष्यवाणी बोन जो संस्कृत बुजते संस्कृत थ पढ़ आत्मसमर्पण कर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 मर्जा दे मुजफ्फर बीन महसीदुर মানবতার অস্তিত্বের জন্য তোমাদের মাঝে আল্লাহ প্রেময় এবং দয়া সৃষ্টি করে দিয়ে সৃষ্টি করে দিস প্রত্যেক কাজে আল্লাহর ইচ্ছাকে মান দিয়ে চলেন সংসর্গে পরবর্তী অনুষ্ঠান বাংলায় কোন অমুসলিম ভাইকে আছেন তাহলে তিনি মাইকের সামনে এসে প্রশ্ন করতে পারেন এখানে কোন অমুসলিম ভাই আছেন ঠিক আছে পেছনের মাইকে যাচ্ছি হ্যাঁ ভাই প্রশ্নটা একজন অমুসলিম ভাইয়ের পক্ষ থেকে ঠিক আছে আপনি বলেন আমার বন্ধু একজন নাস্তিক সে আল্লাহকে বিশ্বাস করবে না আরো বলে যে তোমরা কোরআন বিশ্বাস করবে না আর তোমরা করবে না যেটা সব মানুষের জন্য ভালো ধন্যবাদ নাস্তিক বন্ধুর পক্ষ থেকে প্রশ্ন করলেন এই বিজ্ঞান আর প্রযুক্তির যুগে সৃষ্টিকর্তাকে বিশ্বাস করব কেন বরং ভালো মানুষ হওয়ার চেষ্টা আমি প্রথমে যে কাজটা করব আপনার বন্ধুকে অভিনন্দন জানাবো করে। এই নাস্তিক বন্ধু এটা নিয়ে চিন্তা করেছে আগে তার একটা ধর্মীয় পরিচয় ছিল তবে সে মানতে পারেনি তার বাবা মা যে ঈশ্বরের উপাসনা করে তাকে সে ঈশ্বর মানতে পারেনি এখন আমি তাকে অভিনন্দন জানাচ্ছি তার কারণ আপনার বন্ধু ইসলামিক অন্যান্য অমুসলিমের ক্ষেত্রে প্রথমে আমাকে প্রমাণ করে দেখাতে হবে যে নকলিশ্বর উপাসনা করছে সে তারপর আল্লাহ তালার অস্তিত্ব প্রমাণ করতে হবে আর এই অমুসলিম হচ্ছে নাস্তিক আমার অর্ধেক কাজ হয়ে গেছে সে অলরেডি ইসলামিক আমি তাকে একটা প্রশ্ন করতে চাই ধরেন একটা নতুন যন্ত্র তার সামনে রাখা হয়েছে যেটা পৃথিবীর কোনো মানুষ আগে দেখেনি তখন আপনার বন্ধুকে যদি প্রশ্ন করা হয় এই যন্ত্রটা কিভাবে কাজ করবে সে ব্যাপারে তোমাকে সবার প্রথমে কে জানাতে পারবে যেটা পৃথিবীর কোন মানুষ আগে দেখেনি কে প্রথম বলতে পারবে তখন আপনার নাস্তিক বন্ধু হয়তো বলবে উৎপাদনকারী অথবা হয়তো বলবে আবিষ্কারক অথবা সে বলবে স্রষ্টা অথবা সে বলবে কারিগর এইরকমই একটা কিছু বলবে সে হয় স্রষ্টা কারিগর উৎপাদনকারী আবিষ্কারক সেইরকমই কিছু একটা বলবে আর দ্বিতীয় লোক সেই স্রষ্টা বা আবিষ্কারক ব্যাপারটা যাকে জানাবেন সে হবে দ্বিতীয় লোক তবে প্রথমে আবিষ্কারক এই উত্তরটা আপনি মনে রাখবেন তাকে পরে প্রশ্ন করেন যে আমাদের এই বিশ্বজগত কিভাবে সৃষ্টি হয়েছিল। বলবে যে বিজ্ঞান উন্নত হওয়ার পরে এখন আমরা জানতে পেরেছি যে আমাদের বিশ্বজগত এটা প্রথমে ছিল ছোট একটা বিন্দু তারপরে একটা বিস্ফোরণ হলো সবকিছু আলাদা হয়ে গেল এবং সৃষ্টি হলো গ্যালাক্সি নক্ষত্র সূর্য চাঁদ मात्र पत्र छत्तीसगे पवित्रकर से चौदहश बचर आगे सुरबर एक बोला আকাশমন্ডলেও পৃথিবী মিশে ছিল আমি তাদের আলাদা করে দিলাম পবিত্র আগে কে এই কথাগুলো বলতে পারেন সে নাস্তিক এটা হঠাৎ করে মিলে গেছে তর্ক করবেন না বলে যান তাকে পরের প্রশ্ন করেন আমাদের পৃথিবীর আকার কেমন সে আপনাকে বলবে আগেকার দিনে পৃথিবীর মানুষ ভাবতো যে এই পৃথিবী হচ্ছে সমতল এরপর পনেরোশো উনআশি স্যার ফ্রান্সিস ড্রেক প্রমাণ করলেন আপনারা আগে কোরআন একথা বলেছে চোদ্দশো বছর আগে পবিত্র কোরআন বলছে সুরানি আয়াত নম্বর তিরিশা তারপর আমি পৃথিবীকে বানিয়েছি ডিম্বাকৃতি দাহাহার একটা অর্থ হচ্ছে বিস্তৃত মানে পৃথিবীকে বানিয়েছে বিস্তৃত আর একটা অর্থ এটার মূল শব্দ দুইয়া তার মানে ডিম এখানে ডিমকে হচ্ছে না। এখন আমরা জানি যে পৃথিবী বলের মতো গোলাকার নয় এটা পূর্বে আর পশ্চিমে চাপা পৃথিবী দেখতে অনেকটা বর্তুল আর আরবি শব্দ দাহাহা দিয়ে সাধারণ কোন ডিমকে বোঝানো হচ্ছে না নির্দিষ্ট করে বলা হয়েছে উটপাখির ডিমকে আর আপনারা যদি উটপাখির ডিম ভালো করে দেখেন তাহলে দেখবেন যে এটাও বর্তুল চিন্তা করেন পবিত্র ছিলেন তর্ক না বলে যান তাকে বলেন চাঁদের আলোটা তার নিজস্ব নাকি প্রতিফলিত আলো আপনার বন্ধু তখন বলবে আগেকার দিনের মানুষ ভাবত চাঁদের আলোটা তার নিজস্ব আলো এই কিছুদিন আগে একশো বছর আগে दोश बसर आगे तीन सौ बच्चे चाँदर आलोजस् आलो नये जेनेश बचे सूर्य आलो तरह आलोर से चाँदर आलो के बोला मुनिर नूर मान धार कर आलो प्रतिफलित आलो क्या कथा बोलते चौदहश बचे चाँदर आलो तरह निजस्व आलो नयेफलित आलो সে কিছুক্ষণ চুপ থেকে হয়তো বলবে আচ্ছা হতে পারে তোমাদের নবী খুব বুদ্ধিমান লোক ছিলেন তর্ক না বলে যান আমি স্কুলে শিখেছিলাম যে সূর্য প্রদক্ষিণ করছে এই সৌরজগতে এই গ্যালাক্সিতে তবে নিজক্ষের চারপাশে আবর্তন করছে না কোরআনে কি এটা লেখা আছে না না আমি এটা পড়েছিলাম স্কুলে উনিশশো বিরাশিতে স্কুলে উনিশশো বিরাশি বছর আগে আমি পড়েছিলাম যে সূর্য স্থির থাকে তার নিজ নিজ কক্ষ পথে আর বিশব্দ ইয়াজ বাহন এটা দিয়ে চলন্ত কোন কিছুর গতিকে বোঝানো হয় করন বলছে সূর্য আর চাঁদ প্রদক্ষিণের পাশাপাশি তাদের নিজ অক্ষের চারপাশে আবর্তিত হচ্ছে আর বিজ্ঞান এখন জানতে পেরেছে যে নিজক্ষের চারপাশে ঘুরে আসতে সূর্যের প্রায় ২৫ দিন সময় লাগে কোরআন এই কথা কে বলতে পারেন চোদ্দশো বছর আগে যেটা বিজ্ঞান জেনে সেদিন বছর আগে 30 বছর আগে সে কথা বলবে না উত্তর অপেক্ষায় থাকবেন না আপনি বলে যান কোরআন বলছে আকাশের কথা আল্লাহ তালা আকাশকে বানিয়েছেন সুরক্ষিত ছাদ এটা ছাড়া পৃথিবীতে প্রাণী বাস করতে পারতো না সুরাম্বিয়া ও নম্বর একুশ আয়াত নাম্বার বত্রিশ কোরআন বলছে পানিচক্র সম্পর্কে এটা অনেক জায়গায় বলা হয়েছে সাত আয়াত সাতান্ন অনেক জায়গায় পবিত্র কোরনে পানিচক্র সম্পর্কে একেবারে বিস্তারিত বলা হয়েছে কে চোদ্দ বছর আগে এই কথাগুলো বলতে পারেন সে কথা বলবে না সমস্যা নেই আপনি বলে যান কোন বলছে বায়োলজি সম্পর্কে প্রাণবান সবকিছু সৃষ্টি করলাম পানি থেকে বলছে বোটানি সম্পর্কে যে আমি সব গাছপালা সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায় তার মানে হচ্ছে দুটো লিঙ্গ পুরুষ ও স্ত্রী সুরা তহা অ্যাঁ তিপান্ন বলছে প্রাণীদের সৃষ্টি করা হয়েছে পানি থেকে সুরা নূর অধ্যয় নম্বর চব্বিশ নম্বর পঁয়তাল্লিশ কোরন বলছে যে মানুষ সৃষ্টি করেছে পানি থেকে সুরা ফুরকান অধ্যায় নম্বর পঁচিশ এ ছাড়াও। জেনেটিক সম্পর্কে কোরআন বলছে জিওলজি সম্পর্কে বলছে সমুদ্রবিদ্যা সম্পর্কে এ বিষয়ে কয়েক ঘন্টা লেকচার দিতে পারি কোরনের বৈজ্ঞানিক তথ্য বলার পরে আপনার বন্ধুকে আপনি বলেন কোরআনে এই কথাগুলো চোদ্দশো বছর আগে বলতে পারে से तक एक उत्तर ही देर स्रीगर मुस्लिम के बदले लाइल एक दार्शनिक फ्रांसिस बेकन विज्ञान सम्पर्क अल्प जानले हब नास्तिक তবে বিজ্ঞান সম্পর্কে বেশি জানলে সৃষ্টিকর্তার এখানে আমি অমুসলিম ভাই বোনদের অনুরোধ করছি যদি আপনাদের কৌতূহল হয় যে কেন এই কোরআন বুঝে পড়তে হবে কোরআন অবশ্যই বুঝে পড়তে হবে আপনারা হয়তো আরো বই পড়েছেন যেটা খুবই সুন্দর আপনাদের জন্য অনেক ইন্টারেস্টিং আপনারা চাইলে যে কোনো প্রশ্ন করতে পারেন এখানে বসে আছেন জাকির নায়েক এখন আপনারা প্রশ্ন করবেন আমি এখানে আপনাদের সাহায্য করব। যাতে করে সঠিক উত্তরটা পেতে পারেন ইনশাআল্লাহ এবার প্রশ্ন করা হচ্ছে মহিলাদের মধ্য থেকে আসসালাম আলাইকুম ভাই কোন অমুসলিম বোন কি আছেন জি এই প্রশ্নটা আমার এক অমুসলিম বান্ধবী নাম হচ্ছে দীপ্তি ও কাজ করে একটা কলসেন্টারে এক্সকিউজ মি যদি কোনো অমুসলিম ভাই অথবা বোন মাইকের সামনে আসতে না চান তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন আপনাদের বন্ধুর মাধ্যমে অথবা আপনারা চাইলে পাশে দাঁড়ানো ভলান্টিয়ারদের কাছে কাগজ কলম পাবেন সেই কাগজে প্রশ্ন লিখে পাঠিয়ে দিন আমি ভলান্টিয়ারদের অনুরোধ করব আপনারা দয়া করে হাতে কাগজ নিয়ে রেডি থাকেন যাতে করে দর্শকরা সেগুলো নিতে পারেন তারপর কাগজে প্রশ্ন লিখে পাঠিয়ে দিতে পারেন স্টেজে আমার কাছে আর ইনশাল্লাহ যেগুলো বেশি ইন্টারেস্টিং ডাক্তার সেগুলোর উত্তর দেবেন তবে এটা করলে ভালো যদি মাইকে প্রশ্ন করেন তাহলে আমাকে এই চিরিকূটগুলো নিয়ে ব্যস্ত হয়ে থাকতে হবে না মাইকের সামনে এসে প্রশ্ন করাই সবচেয়ে ভালো হ্যাঁ বোন জি আমার বান্ধবীর প্রশ্ন কোরআন পড়তে গেলে ইসলাম গ্রহণ করা কি বাধ্যতামূলক ইসলাম গ্রহণ না করে কি পবিত্র কোরআন পড়া যাবে বোন খুব সুন্দর প্রশ্ন করেছেন পুরো মানব জাতির দিক নির্দেশনা হিসেবে এটা বাধ্যতামূলক না যে কোরআন পড়তে গেলে আগে মুসলিম হতেই হবে তবে ইনশাল্লাহ যদি কোরআন পড়েন মন খোলা রেখে আর নিরপেক্ষ ভাবে মুক্ত চিন্তা নিয়ে ইনশাল্লাহ ইনশাল্লাহ কোরআন পড়ার পরে ইনশাল্লাহ ইসলাম গ্রহণ করবেন আর এই কারণে ইসুফ ইসলাম একটা সাক্ষাৎকারে বলেছিলেন এটা ভালো হয়েছে যে আমি কোরআন পড়েছিলাম মুসলিমদের দেখার আগে তিনি পবিত্র কোরআন পড়ে ইসলাম গ্রহণ করেন কোরআন পড়ার আগে মুসলিমদের দেখলে হয়তো ইসলাম গ্রহণ তিনি করতেন না তাহলে কোরআন হচ্ছে সবচেয়ে সেরা দৃষ্টান্ত এটা পুরো মানব দিক নির্দেশনা আর আপনার বান্ধবী অবশ্যই পবিত্র করেন অনুবাদ পড়তে পারেন যে ভাষায় তিনি সবচেয়ে ভালো বোঝেন সে ভাষাটা আর ওনার যদি কোনো প্রশ্ন থাকে আমাদের ইমেল করতে পারেন আমাদের আশা করি উত্তরটা পেয়েছেন আপনারা যারা জানেন না তাদের বলছি ভাই ইউসুফ ইসলাম তার আগের নাম ছিল ক্যাট স্টিভেন্স খুব বিখ্যাত শীর্ষস্থানীয় একজন পপ সিঙ্গার ব্রিটিশ পপ গায়ক ورتل القرآن اصبح بصوتك أسمع الأكوان اقرأ كلام الله داوي نفوسنا لنحس في عماقنا عماقنا الإيمان كما من فؤاد فإذا وَعََّ قُرآ نَحين لا دَ لا كم منِ قادٍ كَفجَطلَ فيِ निकट मनोन दिन इष्ट कुरानी कर जिन्हें खेान जमीन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 আর কি আছে মমিনের দায়িত্ব জানার জন্য দেখুন আকিদা প্রতি রবিবার ও শুক্রবার রাত আটটায় আপন সম্প্রচার সকাল সাড়ে বাংলায় বাংলাদেশে জাকিরের আন্তরিক বার্তা মহান আল্লাহ সর্বশেষ টেস্টাবেন এটি মানবজাতির জাতির প্রতি আহ্বান দয়া এবং জ্ঞানের ঝর্না ধরা বিপদগামীদের প্রদর্শক প্রতি যারাশা এই পৃথিবীর বই আল্লাহর পক্ষ হতে মানুষের প্রতি চূড়ান্ত বার্তা চলুন এটা পড়ি বুঝি এবং অনুসরণ করি